এক ভাই প্রশ্ন করেছেন তিনি শুনেছেন কারো মুখে যে আব্দুল কাদের জিলানির কাদে পা না রেখে কোথা থেকে ওখানে পৌঁছে গেল জন্ম হইল ষষ্ঠ শতাব্দীতে মানে আল্লাহ রুসালের আহ মেরাজ হওয়ার ছশো বছর পরে আর আব্দুল কাদির ওখানে কি করে মেরাজের রাত্রে পৌঁছে গেল হ্যাঁ রোজে আজল থেকে পৌঁছে গেল হ্যাঁ কোন নবী রসুল্লা ইব্রাহিম খালিল উল্লা আল্লাহ খলিল মাত্র দুই যে মোহাম্মদ রসুল্লাহ ইব্রাহিম খালিল্লাহ ইব্রাহিম ইসলাম পৌঁছতে পারলেন এই সব আকিদার রাখে তারা বড় মুশে তাদের জন্য সাফাত নেই এই সাফাহাতের ক্ষেত্রে এই মশলাটিও শুনে রাখেন তাদের জন্য কোন সাফাত নেই আকিদার শির হোক আর আমলের শির খোক শুধু আমলের শিরকে শির বলবেন না হয়তো আপনি মাদারিকে সিজদা করেন না কিন্তু আপনার আকিদাতে আছে যে বাগদাদে কবর আজব না। হ্যাঁ বিনা ওজুতে বড় পীরের নাম নেওয়া যায় নাই হ্যাঁ আব্দুল কাদি জেল মায়ের পেটে মুখস্থ করেছিলেন এগুলি সিরকি কুফুরি আকিদা এই মুসলিম কারণ সিরিক দুই প্রকার এক হচ্ছে অন্তরের সিরিক আর এক হচ্ছে আমলের সিরিক আপনি আমলের সিরিক করলেন কিন্তু আকিদা তো ঢুকে আছে আপনার আকিদা এটা হ্যান্ডেল করছে আপনাকে প্রথম আকিদা চেঞ্জ তারপর আপনার আমল চেঞ্জ হবে ঠিক কিনা